আসলে আল্লাহ যত মাতলুক আছেন সমস্ত মাতলকেরই মৃত্যু আছে আল্লাহ যা মত নির্জন এক মিলে যেভাবেই হোক না কেন এটা বেদাত কেন হবে যে আমাদের এটা দরদ পড়া বেদাত না যেটা বলছেন তরু পড়া বেদাত হবে সেটা সুন্নত সেটাই হলো তরুণ পড়ার পদ্ধতি আর এর বাহিরে বিশস্ব মন পড়ার পদ্ধতিতে যদি পড়ে সেটাই হলো বেদাত মানে পদ্ধতিটা বেদা পদ্ধতিটা যদি এটাই হলো শূন্য একাকি আবাদত জামাত করা ওইটার নাম বেড়াল যেমন নামাজ পর একা পড়ি আমরা অসুবিধা জামাতে পড়তে স্বাভাবিক জামাতে স্বাভাবিক ভাবে একা একা পড়া থেকে আমরা আজকে আসার সাইড দেখা তো জানাতে দুই রেখা তো শূন্য তো জামাতে পড়লাম তিন রেখা বিজমাতে যা নামাজ পড়লাম কি বলত হবে কেন হবে না অসুবিধা নবীল শুধুমাত্র চার রেখা পরশকে জামাতের সাথে আদায় করেছে এই চার জামাত পত্র আদায় করা এটাই হলো আবাদত আর বাকিগুলো দরুদ হলো একা জামাতবদ্ধাদতাই কখনো সাতজন পাঁচজন দশজন একসাথে মিলে একসাথে গান গেয়ে গিয়ে সমস্যা সুরে সুরে এরকম যদি কোন হাদিস পাওয়া যায় তাহলে তাদের থেকে আমরা চেষ্টা করলেও কেমন পর্যন্ত আমরা বেশি মহব্বত করতে পারবো না তারা যেভাবে হবে কি আর একবার প্রশ্ন করে জানতে চাইছেন এর বাইরে আরো অনেকগুলা দরদ আছে যতগুলো দরুদ হাদিসের মধ্যে পাওয়া যায় সেইগুলো পড়াটাই হলো উন্নতি দরু এর বাইরে কোন বানানো এটা এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলছেন যে বড় ভাই কারণামকেলাম রাসুল্লা ইসলাম তারপরে আবু রাজা বলতেন আমাদের ভাই ইন্নামে ভাই তো নবিসাম একজন তিনিও আমাদের ভাই এই জন্য বলছেন অঙ্গতরা এই আশা কুমের ভিতরে নবিসাম অন্তর্ভুক্ত প্রথম কথা যেটা বলছেন যে কোনো ব্যক্তিকে যদি আপনি জাকাত দেন তাকে বলে দেওয়া বাধ্যতামূলক তাকে বলে দেওয়াটা বাধ্যতামূলক ছে জাকাতের হকদার কিনা এটা নিশ্চিত জাকাতের হকদার কিনে এটা নিশ্চিত যে এটা নিশ্চিত হওয়ার পর আপনি যখন তাকে জাকাত দিবেন নিজের আত্মীয় স্বজন অনেক সময় যদি বলি যে এটা জাকাত মনে করছ পাইতে পারে নিজেকে ছোট মনে করতে পারে সেখানে আপনি তাকে জানাই দেওয়া বলে দেওয়া জরুরি হলো কারো কারোর মতো আছে শূন্য খানা তবে সবচেয়ে বিশুদ্ধ মত হলো কোরবানি শূন্যতে মহাক্ষা তো শূন্যতে মহৎ কাতার আপনি ঋণগ্রস্ত ব্যক্তির উপরে ওয়াচীন না এমনকি মানুষ এটাকে মনে না করে মানুষের মনে না করে এটা দিতেই হবে এরকম গুরুত্বপূর্ণ এই তারা সামর্থ্য থাকার পরেও অনেকে কোরবান দিতে অনেকে কোরবানি দিতেন না তিনি আমাদের সবাই পরিচিত ভারতীয় উপমহাদেশের একজন দিনদার মানুষ ছিলেন সলহীন মানুষ ছিলেন তো ওনার সম্পর্কে বই আছে অনেক বই পাওয়া যায় তো যাই হোক উনি উনি হলেন বই নতির সৃষ্টি কিন্তু ওনার নামের আগে খাজা আমরা লাগাইছি খাজা তো উনি লাগান খাজা লাগাইছি আমরা খাজা একজন বান্দা একজন মানুষ কখনো দাতা হতে পারে না দাতা হলেন আল্লাহ আমরা পরস্ত মাজের পরে যে জিখির গুলা করি সেখানে বলি আল্লাহ হে আল্লাহ আপনি যাকে দিবেন না তাকে খাজা বানিয়ে মানুষ বানিয়ে যাতে কেউ পেরে না খালি খাজার দরকার যে কারণ খাজা তো দাতা মানে আল্লাহ উনি আল্লাহ খাজা না নিয়ে বসে আছে ওনার কাছে ঘেলে দিয়ে দেয় এই শালিক বিশ্বাস মানুষের মধ্যে ঢুকে গেছে তো মনে সাথে আমাদের সাথে এর বাইরে সাথে আর তরিকা এটা উনি বানাইছেন এরকম মনে হয় কারণ পৃথিবীর কোন সালহীন মানুষ নিজেরা কোন তরিকা বানাইতে পারে যদি তোমরা আল্লাহকে পাইতে চাও আল্লাহকে মহম্মত করতে চাও তাহলে তরিকার অনুসরণ করতে হবে তাহলে তো তরিকা তো একটাই কেয়ামত করে সেখানে আবার উনি বানি না পরবর্তী থেকেও চালিয়ে দিয়েছে এটাই হলো আমরা যেহেতু নাই আমরা এই কাদের তরিকা তরিকা নকশা বন্ধা দিয়ে তরিকা এই সম্পর্কে কোন তরিকার সম্পর্কে কোরআন পর্যন্ত কোরআনার নির্দেশনা হল একটাই তরিকা আল্লাহ রসল আচ্ছা এই সকল তরিকে আবিষ্কার কত বছর পরে আব্দুল কাদের মৃত্যু হল আপনার পাঁচশো হিজড়ির পর তো উনারও আরো দুশো বছর পরে যাই কাদের ইয়ে তরিকা আচ্ছা ধরে নিলাম আব্দুল কাদের থেকে কাদের ইয়ে তারা কোন আল্লাহ পাইছিলেন বরং ওই যুগেই তো সবচেয়ে জান্নাতি মানুষগুলো ছিলেন তো ওই মানুষগুলো যদি কাদের নকশি মজাদে দিয়ে সারা যদি আল্লাহকে পান আমরা পাবো আমরা ওই পাঁচশো বছরের মানুষ যে তরীকরণ করে করেছে ইন্টারনেটে অনেক বক্তা আপনাদের মৌলামা কে মরিজিয়া বলেছেন কতটুকু সঠিক তারা আরো বলেন আপনারা শাসকের অনুগত আনুগত্য করেন এ বিষয়ে জানতে চাই আপনার আলোচনার মধ্যে বলেছি নিয়ে বিকৃত ব্যাখ্যা করেন আমরা সেগুলো সম্পর্কে জনগণকে সতর্ক করি দেখব আপনারা এইসব পাল্লে পড়বেন না যে জেহাদের নামে সন্ত্রাস তারপরে আপনার এই জেহাদের আয়াতগুলো বিকৃত ব্যাখ্যা আমাদের কথাবার্তা হবে তখন তো আমাদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলবে বলারেশা হবে তো এবং কে কি বলছে ইন্টারনেট হলো এখন মানে অনেকজন অনেক কিছু বলতে পারেন এটা তো আর আমরা কাউকে নিষেধ করতে পারবো না তো কাকে বলেন এই ব্যাপারে আমরা আমাদের অনেক আলোচনা করেছেন তো এই সকলগুলো মানে তাদের নিজস্ব অপপ্রচার যাতে মানুষ মানে আমাদের কথা গ্রহণ না করে এমনকি তারা মক্কামদেরকেও বলছে যে তারা মুরজিয়া তো কে বলছেন অন্য মুসলমান ভাইয়ের নাম খত করা কি ইসলামে যায় কি না তারা তো এরকম ওই এক লক্ষ ছয় লক্ষ বার খত এত লক্ষ কোনো ছিলেন তাদেরকে যারা বিপদ আপদ থেকে উদ্ধার করছেন সেই আল্লাহ সুবান বর্তমানে বিপদ আবদ্ধার জন্য আবার আমরা খতম বানাইতে হবে কেন তারা যে পদ্ধতিতে খাতি সংক্রমণ লেখা হয় তাকে যে উদ্দেশ্যে যে কারণে মানুষের হওয়া দরকার ছিল অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে সেই জায়গা থেকে আমরা অনেক দূর বিচ্ছুত হয়ে গিয়েছি অনেক দূরে সরে গিয়েছি আমরা আজকে কোরআনার ও যারা তাদের থেকে এলেম নিচ্ছি না আমরা নিচ্ছি মানে যারা কবির কোরআনার আলেম না কিন্তু সুর সুন্দর কণ্ঠ সুন্দর কিন্তু বড় আলেম না আমরা দেখা যাবছি তাদের থেকে আপনার প্রত্যেক সেক্টরে যারা বড় আলেম ধরেন দৌবন্দি আলেমদের মধ্যে যারা বড় বড় আলেম তারপরে বেগবি আলেমদের মধ্যে যারা বড় বড় আলম মানুষ চিনে কাদেরকে যারা আলেন না তেমন কিন্তু কণ্ঠ সুন্দর সুর সুন্দর এদেরকে মানুষ বড় আলেম মনে করে বড় বক্তা মনে করে এরা যেটা বলে মানুষ মনে করে আমাদের দেশের মানুষের গোমরাহির সবচেয়ে বড় কারণ হলো এই জায়গায় পৃথিবীর অন্যান্য দেশের মানুষ আলহামদুলিল্লাহ তারা বড় আলেম চিনে তারা আলম থেকে আপনার আলহামদুলিল্লাহ তারা চিনে তাদের দেশের বড় বড় আলেম কার তারা যখন আলোচনা করেন তারা যখন হালাকা করেন তারা দূর দূরান্ত থেকে চলে আসেন তাদের থেকে এলেম নেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশের সাধারণ জনগণ আলেম চিনে আলেম থেকে তারা টার্গেট করে তারা মানে বিভিন্ন কলা কৌশল কিছু গান কিছু কবিতা তারপরে আপনার কিছু শেয়ার মুখস্থ করে নিজাই যাতে মানো এগুলো শুনে খুব আকর্ষণীয় হয় মানুষ ফাগল হয়ে যায় কতক্ষণ কানে বিভিন্ন এই তিন চার মাসে সারা বছর ঘুমাই ঘুমাই বসে বসে খাইব আর কোনো চাকরিও নেই ব্যবসাও নেই কিছু নেই তার পেশায় চার পাঁচ মাস এই করবে আর সারা বছর এটা ইনকাম দিয়ে চলবে বেশি তাকে আপনার এক লক্ষ টাকা হাতিয়ে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা হাতিয়ে দিতে হবে এই হাতিয়ার জন্য আবার নামের আগের পর অনেক কিছু ব্যবহার করে সেখানে প্রখ্যাত তার তারপরে আপনার আন্তর্জাতিক অনেক ধরনের উপাধি শব্দ ব্যবহার করা হয় যেগুলো উপাধি নেই কারণ তারা তো ব্যবসা করে না তাদের তো ব্যবসার দরকার নেই জন্য তাদের আগে আন্তর্জাতিক খেয়াল সম্পন্ন একটা মোবাইল আরব দিয়ে নেয় ইউরোপে নেই আমেরিকা নেয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেয় কারণ তাদের এটা দিয়ে ব্যবসা করে না যেখানে ব্যবসা আছে সেখানে চালু হয় যাই হোক মূলত মুখাস বলতে যাদেরকে বোঝানো হয় তারা বললেন যারা তবানি লিখছেন তার সিলে কলতুবি লিখছেন তারপনি এসব যারা লিখছেন এরা বললেন যারা লিখেছেন বড় বড় একটা লাইন পড়তে তার কষ্ট হবে তা লাইন ঠিকমতো পড়তে কষ্ট হয় কিন্তু তাদেরকে আমরা বলি যে মুখ এরকম উপাধি ব্যবহার ছেড়ে দেওয়া হয় কারণ মানুষ আমার উপাধি থেকে দেখে যদি আসে দোকা খাবে এই জন্য এসব উপাধি মুক্ত থাকাই নিরাপদ আর মুখের পড়ার মানে অরজিনালে কোরআন তবে মোকাসের কোরআন ব্যবহার করতে পারে মানে এটা দোষণীয় কিছু মোকাসের কোরআন ব্যবহার করতে পারবে না কেউ এরকম না তবে মানে ওই তাপসির কারকরা ওনারাই হলেন অরিজিনাল মোকাসের প্রশ্ন করেছি লাইভ আমরা সবাই মিলে মসজিদের মসজিদের দেখতে শুনতে পরিবারের সবাই মিলে তো কোনো অসুবিধা নেই না সেটার মধ্যে তো সবাই কোনো বাধা নাই করেছে মা বাবা ডাক দিলে আল্লাহ এবং আল্লাহ ডাক দেন তাহলে ছেড়ে দেওয়া যাবে নফল নফল বলে আমরা মারতে পারি যে ক্ষতিকর কীট পতঙ্গ মারা যায় তো মশা যেহেতু আমাদেরকে নিয়ে এক তালাফ আছে কারোর মধ্যে পড়তে হবে কারোর মধ্যে না সেখানে মুসলিয়া পড়াটাই অধিক সহিবার প্রশ্ন করেছি শাশুড় শ্বশুরি শাশুড় শাশুড়ি অনেক রাগ করেন পায়ে সালাম না করে আশেপাশে সবাই জামাই পা জামা করে আর ওনারা জামাই যদি না করে তাহলে তোমার কাছে মনে হয় না বেআর হ্যাঁ তো এই জন্য করেন না কমাতে কি ধরনের দোয়া করতে ছোট বাচ্চাদের দুষ্টামি ক্ষমানোর জন্য ছোট বেচা আদর করতে হবে আদর করে তাদেরকে বিকাশ এটাও তাদের জন্য জরুরি এই জন্য আল্লাহ ছোট বয়সে দুষ্টাম প্রবণতা আল্লাহ দিয়েছেন এর মাধ্যমে তাদের ভেদার বিকাশ করে এই জন্য দোয়া শিক্ষা দেওয়া হয় না যে দুষ্টামি গেলে তো সে অসুস্থ হয়ে আপনি দোয়া দিয়ে যদি দুষ্ট করে দেন তখন তো না যেমন মসজিদে আসার পরে মসজিদে আসার পরে তো আমাদের কারণে দুষ্টামি করে আমরা যদি ব্যবসাকে পাখি ফাঁকে রাখি আমাদের সাথে রাখি তাহলে কিন্তু দুষ্টামি করে আমরা সবাই তাদেরকে পিছনে একসাথে দিয়ে দিই তখন বাচ্চাটা দুষ্টামি করে তো ওইভাবে না দিয়ে আমরা যদি ভিতরে ভিতরে রাখি রাখি তাহলে কিন্তু আপনার মা বাবা আর কোরবানি হলো নিজে দিতে হয় আকিকে দিবে আপনার মা বাবা আর কোরবানি দিবেন আপনি নিজে তো আকিকে সম্পর্ক হলো জন্মের সাথে আর কোরবানের সম্পর্ক হলো তাহলে তিনি কোরবানি করবেন আকি কার করেছেন রোজা রাখা অবস্থায় কোন ব্যক্তি যদি বিনা কারণে অধিক পরিমাণ পুকুরের খাতার কাছে। তাহলে তার রোজা হবে তারা হবে তবে পোকা বলছে এক বাই প্রশ্ন করেছে উশিলা কি কোন ক্ষেত্রে উশিলা লওয়া যায় এক মহিলা প্রতি শুক্রবারে নকল রোজা রেখে পীরের মাজারে গিয়ে নামার সে হোসেলা মানে হলো বেশি বেশি নকল এবং অর্থাৎ বেশি বেশি নকল ছলা তাদের করা নকল সিয়াম পালন করা নকল ছদাখা করা নকল গা নকলের ন্যাক আমল দিয়ে দোয়া করা এইগুলো শরীরে আর যে কথাটা বলছেন যে একজন মহিলা। শুক্রবারেরও তারা তো প্রতি শুক্রবার এ ব্যাপারে রাখা এটা নিষিদ্ধ শুধু শুক্রবারও তারা শুক্রবার হলো ঈদের দিন শুক্রবার আমাদের ঈদের দিন তো ঈদের দিন তো তারা এমনি ঠিক না তো এই দিন শুধু শুক্রবার আমি আগেও রাখলাম না পরেও রাখলাম না শুধু শুক্রবারও রাখলাম এটাতে নবীর করেছেন তবে কেউ যদি বৃহস্পতিবার রাখে শুক্রবারও রাখে প্রতি শুক্রবার উনি নামাজ করেন উনি যদি বেশি প্রচিলত দরকার হয় নামাজ করতে গেলে উনি জোমা যেখানে মহিলাদের সুন্দর ব্যবস্থাপনা আছে যে মসজিদে আসলে মানে কখনো মানে নাই এটা একটা সংখ্যা তো কেউ কেউ কোন গবেষক বলছেন পরিবর্তে অনেক জায়গায় দেখা যায় আমরা সাতশো ছিয়াশি লেখার একটা প্রচলন ছিল এটা নেই আলহামদুলিল্লাহ কমে গেছে নাই দেখা যায়না তো এটা অনেকে বলছেন যে এটা হরে কৃষ্ণ তো নাই বা অন্য কোন শব্দ নাই একবার প্রশ্ন করেছেন আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে কিছু মানহাজা কারো পক্ষে বা বিপক্ষে আমরা আমাদের দাওাতের ক্ষেত্রে বলি না তো যা কথা বলছেন ডক্টর আলী হাফেজ তিনি একজন সম্মানিত আলম ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যদি মনে করেন যে ঠিক নাই তাহলে ঠিক নাই তা আমরা যদি ওইভাবে থাকি যে অমুক দল ভালো অমুক দল খারাপ অমুক দল এইগুলা আপনার সমাজ অশান্তি তৈরি করবে এই জন্য এই বিষয়গুলো অবশ্যই কারণে এই জন্য প্রচুর ব্যথিত জামাত পরে ত্যাগ করা হয় তাহলে হলো তারাই যারা পুরোপুরি আপনার ঈদের কিতাব আল্লাহ পক্ষ থেকে দেওয়া যে ঈদের কিতাব সেই কিতাব অনুসরণ করে এবং যারা কোন ধরনের কিতাব অনুসরণ করে না এবং এদের অধিকাংশ এখন নাস্তিক এরা আল্লাহ বিশ্বাস করে না আর শিশুকে তারা বিভিন্ন সেরকি আঁকিতে বিশ্বাস করে এজন্য এদেরকে বিয়ে করা ইসলামী সরিয়াতে যায়। আপনি যেটা পারেন যে আল্লাহ প্রচলিত তারপরে প্রশ্ন আগে। নির্ধারিত কোন সলাট নেই সেই সলাটটা হবে যখন আমরা মসজিদে আসবো জমা তো মসজিদ ছাড়া হবে না মসজিদে বলতে হবে মসজিদে যখন ঢুকবো মসজিদে এটা শুধু জমা না এটা সবসময় যেকোনো সময় মসজিদে ঢুকলেই দুই রেখা তাহলে মসজিদ আর শুক্রবার এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ জমা মসজিদ ছাড়া জমা পায় না মসজিদে আসতেই হবে সুতরাং এসে আমরা দু রেখা চলাপা দায় করবো আর এটার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বর্ষাকালা তবে তারাও দুই রেখা চলাপ আদায় করে এই শুক্রবারে মসজিদটা খুবই গুরুত্বপূর্ণ এটা আদায় করতে হবে এবং অবস্থায় থাকলেও দুই রেখা তাহিয়েতুল মসজিদ আদায় করেই তারপরে হবে এর বাইরে আর নির্ধারিত কোন দশ টাকা করতে পারি বিশ টাকা করতে পারি কোনো অসুবিধা নেই যত পারি আমি দু রেখা দু রেখা করে ইমাম আরব দেশে একটা আজান দেওয়া হয় আধা ঘন্টা আর একটা আজান দেওয়া হয় ওয়াক্তের পরে আমাদের আপনার এই দুইটা আজানা দেখলেন আর এখানেও এরকম যদি দিলেও দুই আজ যত রাকাত পারে এটা হলো জমা আগের সলাধ আর পরের সলাধ হলো আমরা মসজিদে পড়বো চার ডাকাত যদি মসজিদে না পড়ে বাসা ছড়ে যায় বাসায় গিয়ে চলতাম হলো জুমার আগে প্রশ্ন করেছি চেয়ারে বসে নামার পড়ার সময় দেওয়া যাবে চেয়ারে বসে যখন আমরা দেখলেন যে তার সাজার জন্য বালিশ দিয়ে রাখছে বসে বসে চলাচলাই করবেন বালিশের উপরে সাজা দিয়ে দেবেন বালিশগুলো সামনে খালি থাকবে না আবাদত করা সেবাদ এই জন্য আল্লাহ আল্লাহ আপনি ওই দোয়াটাকে দরুদ করা তো দোয়াটা আমরা করতেছি আল্লাহ করতেছি আল্লাহরে আল্লাহটা আল্লাহর যতবার আপনি দরদ করবেন এই ব্যবস্থা প্রতিবার এখানে আল্লাহ আল্লাহ আছে না প্রতিবার আল্লাহ হবে দৌলত হবে আর হবে সব আরেকটা ভুল আছে আমাদের আমরা বলি যে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর নবির ঘর বলতে কিছু ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্যের বরপথের জন্য আপনি ঠিকমতো যথাযথ করবেন আর আল্লাহ নিজের বাসায় দেওয়া করবেন মানে সুনির্দিষ্ট সর্বশেষ প্রশ্ন করেছেন জামাতির কমি করে আপনি বলেছেন যে সুন্নত এবং ওয়াজিব জামাত করা যাবে না তাহলে সেটাকে একটু মানে আমরা কথাটা বারবার বলছি আর বেদাতে হবে সেইভাবে করলে সেটা সুলতান তার ব্যতিক্রম করলে নিজেদের পদ্ধতিতে করলে সেটা তো রমাদান মাসে আমরা যে সন্নত নাম জামাত তারাম তারপরে বিধির আমরা জামাতে অন্য সময় কিন্তু এটা সরাসরি আমরা পাই আর বলছেন আমার ফলাফাই আশা দিনের যুগে যেগুলো সেগুলো আমার সুন না ফলাফাই যুগেই সাহাবাই এক ঘন্টা আগে কিন্তু শুধুমাত্র রমাদানের শেষ দশ দিনে জামাতে হয় এই এজন্য তখন জামাতে পড়াশোনা যেগুলো রমজানে করেন না রমজানের বাইরে করেন না সে নাম বাইরে না করা